লাউ খেয়েছেন খেয়েছেন কিনা এখন যদি কেউ লাউ খায় নবী সাল্লা ইসলামের ভালোবাসার জন্য নবী সাল্লাহ অনুসরণ করার জন্য সাহা পাবে কিনা কিন্তু এমনি যদি আপনি মানে লাউ খাতে খেতে থাকেন আর যে লাউ খাওয়া লাউ খাওয়া লাউ হবে কিনা আমাদেরকে বুঝতে হবে কতগুলো আমরা আমাদের আলোচনাকে শেষ দিকে নিয়ে যেতে চাই আল্লাহ আলম আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা সুন্না অনুযায়ী নিজেদের জীবনকে তৈরি করতে পারি গঠন করতে পারি আমীন